সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান। কিয়ামতের সমস্ত ছোট এবং বড় আলামত সমূহ সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে কিয়ামতের সূচনা হবে সিঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে ইসরাফিল আলাহিউলাম মহান আল্লাতালার নির্দেশ মোতাবেক সিঙ্গাই ফুক দেবেন ইসরাফিল আল্লাহিওয়া সাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন থেকেই তিনি সিঙ্গা মুখে নিয়ে মহান আল্লাতলার আদেশের অপেক্ষা রয়েছেন যখন মহান আল্লাতালার পক্ষ থেকে সিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ আসবে তখনই তিনি সিঙ্গায় ফুক দেবেন যখন ইশরাফিল আলাহিউয়া সাল্লাম সিঙ্গায় ফুঁক দেবেন তখন তার ডান পাশে জিব্রাইল আলাহিউল্লাম এবং বামপাশে মিকাইল আলাহিউয়া সাল্লাম অবস্থান করবেন শুক্রবার অর্থাৎ জুমার দিন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে এই সিঙ্গার আওয়াজ এতই তীব্র হবে যে যে ব্যক্তি এই সিঙ্গার আওয়াজ শুনতে পাবে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে একজন উটের রাখাল সর্বপ্রথম এই সিঙ্গার আওয়াজ শুনতে পাবে সিঙ্গার আওয়াজ শোনা মাত্রই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে এরপর ধীরে ধীরে অন্য মানুষেরাও সিঙ্গার আওয়াজ শুনতে পাবে সিঙ্গায় দুইবার ফুঁক দেওয়া হবে প্রথমবার সিঙ্গার আওয়াজ শোনা মাত্র মানুষেরা আতঙ্কিত হয়ে পড়বে সিঙ্গার আওয়াজ যত বেশি তীব্র হতে থাকবে সেই অনুপাতে মানুষ মৃত্যুবরণ করবে ধীরে ধীরে একমাত্র মহান আল্লাতলা ছাড়া সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আসমান ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে চাঁদ এবং সূর্য নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে নক্ষত্রগুলি আকাশ থেকে খসে পড়বে বিশ্বব্রহ্মাণ্ড মহান আল্লা তালার ভয়ে ভয়ানকভাবে কেঁপে উঠবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণার মতো বিক্ষিপ্ত হয়ে যাবে নদী এবং সমুদ্রের পানিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে সিঙ্গায় ফুঁক দেওয়ার আগে যারা জীবিত ছিল তারা সবাই মারা যাবে যারা সিংগায় ফুক দেওয়ার পূর্বে মারা গিয়েছিল তাদের দেহে রূপ ফিরিয়ে দেওয়া হবে এই সময়টাতে মহান আল্লাতালার ইচ্ছায় নবিরাসুলগণ বেহুশ অবস্থায় থাকবেন তবে মহান আল্লাতালা যাদেরকে রহমত করবেন তারা বেহূশ হবে না যেমন প্রধান চার ফেরস্তা হুরগন এবং মুসা আলাহিউলাম বেহুশ হবেন না মুসা আলাহিউলাম দুনিয়াতে তুর পাহাড়ে একবার বেহুশ হয়েছিলেন এই কারণে মুসা আলাহিউলামকে বেহুশ করা হবে না যারা মহান আল্লাতালার রাস্তায় শহীদ হয়েছেন তাদের উপরেও এই সিঙ্গা বা কিয়ামতের কোনো প্রভাব পড়বে না তবে এমন কিছু বস্তু রয়েছে যারা সিঙ্গায় ফুক দেওয়ার পরেও ধ্বংস হবে না সিংগায় ফুক দেওয়ার পরেও ধ্বংস না হওয়া বস্তুগুলির মধ্যে রয়েছে মহান আল্লাতালার মহিমা আরস কুরসি লাওহে মাহফুজ জান্নাত জাহান্নাম এবং এই দুটিতে অবস্থিত সকল বস্তু এবং আত্মা প্রথমবার সিংগায় ফুঁক দেওয়া মাত্র একমাত্র মহান আল্লাতলা ব্যতীত সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পর মহান আল্লাহতালা আসমানগুলিকে তার কুদরতি হাতে ধরে বলবেন আমি যারা জালেম ছিল তারা এখন কোথায় দুনিয়াতে যারা অহংকারী ছিল তারা এখন কোথায় এরপর মহান আল্লাহ তার কুদরতি হাতে পৃথিবীকে ধরে একই কথা বলবেন আবদুল্লা ইবনে ওমর রাদু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যখন মহান আল্লাহতালা সমস্ত সৃষ্টির রুহ কবজ করে নেবেন তখন তার মহিমা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন মহান আল্লাতলা তিনবার প্রশ্ন করবেন আজকের দিনে বাদশাহী কার এরপর গভীর নিস্তব্ধতা নেমে আসবে এরপর মহান আল্লাতলা নিজেই উত্তর দিবেন আজকের দিনে বাদশাহী একমাত্র তালার। প্রথমবার সিংগায় ফুক দেওয়ার পর এই দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে এরপর কিছুটা সময় অতিবাহিত হলে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে এখানে কিছুটা সময় বলতে কতটা সময় সেটা একমাত্র মহান আল্লাতালাই ভালো জানেন এই বৃষ্টির মাধ্যমে মানুষের হাট থেকে কঙ্কাল সৃষ্টি হবে সেই কঙ্কালের উপর চামড়া এবং গোস্ত জন্ম নেবে কিন্তু তখনও দেহে প্রাণ সঞ্চার করা হবে না প্রথম এবং দ্বিতীয়বার সিংগায় ফুৎকারের মধ্যে ৪০ বছরের ব্যবধান থাকবে এই সময় অতিবাহিত হওয়ার পর মহান আল্লাতলা আবারও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এর ফলে মানুষের দেহ মাটি থেকে গজাতে শুরু করবে ঠিক যেমন সবজি গজায় আবু হোরায়রা রাদালতাল আহ থেকে বর্ণিত মানুষের দেহের সমস্ত অংশ নিশ্চিহ্ন হয়ে গেলেও মেরুদণ্ডের হার অবশিষ্ট থাকবে এই হার থেকেই কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থিত করা হবে প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়ার চল্লিশ বছর পর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে এই ফুৎকারের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে উঠানো হবে দ্বিতীয় ফুৎকারের আওয়াজ প্রথম ফুৎকারের চেয়েও অনেক বেশি তীব্র হবে এই আওয়াজে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে সর্বপ্রথম কবর থেকে বের হবেন নবী করিম সাল্লাল আলাহিউাল্লাম এরপর মূসা আলাহিউ তার কবর থেকে বের হবেন এরপর দুনিয়ার অবশিষ্ট মানুষ ধীরে ধীরে কবর থেকে বের হয়ে আসবে যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তখন তারা প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় থাকবে তবে নবী রাসুলগণ মহান আল্লা তালার রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি এবং ফেরেশাগণ এই আতঙ্ক এবং ভয় থেকে নিরাপদে থাকবেন ইমানদাররাও ভীত হবেন না যে ব্যক্তিকে কোনো পশু খেয়ে ফেলেছিল সেই ব্যক্তি উক্ত পশুর পেট থেকেই উঠে আসবে যারা পানিতে ডুবে মারা গিয়েছিল তারা পানি থেকেই উঠে আসবে যাদের দেহ পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল তারা বাতাস থেকেই উঠে আসবে মোট কথা মানুষ তখন পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে মানুষের চোখ লজ্জা এবং আতঙ্কে নত হয়ে থাকবে সেদিন সবাই উদ্ভ্রান্তের মতো আচরণ করবে এবং বলবে কিয়ামতের এই দিন অত্যন্ত কঠিন আম্মাজান আয়েসা সিদ্দিকা রাধাল আহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে নগ্ন দেহে এবং বিহীন অবস্থায় একত্রিত করা হবে তখন আম্মাজান আয়েশা রাধাহতাল আহা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম সেদিন নারী এবং পুরুষরা উভয় কি উলঙ্গ থাকবে তখন নবী করিম সাল্লাল্লাল্লাহ আলহিউাসাল্লাম উত্তরে বললেন হে আয়েশা সেই দিনটা এতই ভয়াবহ এবং কঠিন হবে যে কারও পক্ষে অন্যকে দেখার মতো সুযোগ থাকবে না কিয়ামতের দিন কিছু মানুষকে বোবা অন্ধ এবং বধির অবস্থায় উঠানো হবে অন্ধ অবস্থায় ওঠা একজন ব্যক্তি বলবেন হে আমার রব আপনি আমাকে অন্ধ করে দিয়েছেন আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না তখন মহান আল্লাতালা বলবেন তুমি যেইভাবে আমার আয়াতসমূহকে উপেক্ষা করেছিলে ঠিক সেইভাবে তুমি ওয়াজ উপেক্ষিত হবে কবর থেকে বের হওয়ার পর মানুষ ভয় এবং আতঙ্কে উদ্ভ্রান্তের মতো পালিয়ে যেতে চেষ্টা করবে কিন্তু লুকানোর মতো কোনো স্থান খুঁজে পাবে না প্রত্যেক মানুষকে দুইজন ফেরেস্তা কবর থেকে বের হওয়া মাত্রই ধরে ফেলবে এবং হাসরের ময়দানের উদ্দেশ্যে নিয়ে যাবে যে নারী দুনিয়াতে মৃতের জন্য বিলাপ এবং শোক প্রকাশ করত এবং মৃত্যুর পূর্বে তবা না করেই ইন্ত করেছিল তাকে কবর থেকে গন্ধকের পোশাক পরিহিত অবস্থায় হবে। উক্ত নারী চুলকিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করবে অন্যদিকে কাফেরদেরকে কবর থেকে অপমান এবং লাঞ্ছনার সঙ্গে উঠানো হবে কাফেররা প্রচণ্ড আতঙ্কে অস্থির হয়ে হিসাবের স্থানের উদ্দেশ্যে এগিয়ে যাবে অক্ষান্তরে ইমানদার ব্যক্তিদের দাড়ি এবং গোফবিহীন উজ্জ্বল চোখ বিশিষ্ট তিরিশ বছরের যুবকের মতো কবর থেকে উঠানো হবে প্রত্যেক ব্যক্তিকে ক্যামতের দিন তার মৃত্যুর সময়কার অবস্থা এবং নিয়ত অনুসারে উঠানো হবে যে ব্যক্তি আল্লাতালার রাস্তায় জখম হয়ে মারা গিয়েছিল কেয়ামতের দিন তাকে ওই একই অবস্থায় উঠানো হবে সেই ব্যক্তির ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকবে কিন্তু সেই রক্ত থেকে কস্তুরির সুগন্ধ বের হবে যে ব্যক্তি হজের ইহরাম বাধা অবস্থায় মৃত্যুবরণ করেছিল সে কবর থেকে তালবিয়া পাঠ করতে করতে উঠে আসবে সমস্ত মানুষ নগ্ন পায়ে এবং নগ্ন দেহে একত্রিত হবে সর্বপ্রথম ইব্রাহিম আলাহিউয়া সাল্লামকে জান্নাতের পোশাক পরানো হবে ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের সম্মানে একটি সিংহাসন মহান আল্লাতালার আড়সের ডান পাশে রাখা হবে যখন ইব্রাহিম আলাহিউয়া সাল্লামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম আলাহিউয়া সালামের কাপড় খুলে নেওয়া হয়েছিল তাই কিয়ামতের দিন ইব্রাহিম আলাহিউয়া সালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে এরপর সমগ্র সৃষ্টির ইমাম এবং নবিকুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাহু আলাহিউাল্লামের জন্য জান্নাত থেকে বিশেষ পোশাক আনা হবে এই পোশাক শুধুমাত্র নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লামকেই পরানো হবে এরপর জিব্রাইল আলাহিউয়া সালাম নবী করিম সাল্লাল্লালাল্লাহু আল্লাহ সাল্লামের জন্য একটি সম্মানিত কুরসি মহান আল্লাতালার আরশের পায়ের কাছে নিজের হাতে স্থাপন করবেন হাসরের ময়দানে মানুষকে বিভিন্ন রকমভাবে উপস্থিত করা হবে নবী করিম সাল্লাহু আলাহিউলাম বলেছেন মানুষকে তিনটি দলে বিভক্ত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে এই তিন দলের মধ্যে প্রথম দলে এমন মানুষ থাকবে যারা সর্বদা জান্নাতে যেতে চাইত দ্বিতীয় দলের মানুষেরা যাহার নামকে ভয় পেত এই দুই দলই মুসলিমদের দল হবে তাদের মধ্যে কেউ কেউ একটি উটে দুইজন সোয়ার হয়ে হাসরের মানে অন্যদিকে কাফেরদেরকে অপমান এবং লাঞ্ছনা সহকারে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে পথে যেখানেই তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবে সেখানেই তাদেরকে চরম অপমান এবং লাঞ্ছিত করা হবে যখন তারা আবারও পথ চলতে শুরু করবে তখনও তারা অপমান এবং লাঞ্ছনার শিকার হবে কিছু মানুষ অন্ধ এবং বধির না হওয়া সত্ত্বেও মুখের উপর ভর দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে একটি রেওয়ায়তে বলা হয়েছে সিরিয়া অঞ্চলই হচ্ছে হাসরের ময়দান আরেকটি রেওয়ায়াতে বলা হয়েছে আরাফাতের ময়দানি হবে হাসরের ময়দান আনাস ইবনে মালিক রাদালতা লু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সালাল্লাহু আলাহি আসাল্লামকে উদ্দেশ্য করে বলল হে আল্লাহ রাসুল সালাল্লাহু আল্লাহ আসাল্লাম কাফেরদেরকে মুখের উপর ভর দিয়ে কিভাবে হাটানো হবে তখন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউাল্লাম বললেন যে সত্তা মানুষকে দুই পায়ে হাটানোর ক্ষমতা রাখে সে কি মানুষকে মুখের উপর ভর দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখে না কাতাদা রাদ আনহু বলেন আমার রবের ইজ্জতের কসম নিশ্চয়ই আমার রব এই কাজে সক্ষম কিছু মানুষকে ফেরেশ তারা টেনে হিসড়ে হাসরের ময়দানে নিয়ে যাবে মহান আল্লাহতালা হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিকে এমনভাবে একত্রিত করবেন যে একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না হাসরের ময়দানের জমিন এবং আসমানকে নতুনভাবে সৃষ্টি করা হবে এই নতুন জমিন সব ধরনের পাপ এবং জুলুম থেকে পবিত্র হবে এবং এই জমিনে সকল সিদ্ধান্ত ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে হবে সেদিন জমিন মহান আল্লাহ আল্লাতালার নূরে উদ্ভাসিত হবে মানুষকে চকচকে সাদা পরিষ্কার মাঠে একত্রিত করা হবে সেখানে উঁচু নিচু স্থান থাকবে না মোট কথা জমিন হবে সমতল স্বচ্ছ এবং চকচকে মাঠের মতো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদালতাল আহু থেকে বর্ণিত কিয়ামতের দিন পৃথিবীকে সাদা এবং পবিত্র দেখাবে কারণ সেখানে কোনো রক্তপাত বা পাপাচার সংঘটিত হয়নি সেদিন এমন হবে যেন পৃথিবীতে কোনো পাপি হয়নি আলী ইবনে হোসাইন রাদালতাল আহু বলেন কিয়ামতের দিন মহান আল্লাহতালা পৃথিবীকে একটি চামড়ার মতো গুটিয়ে নেবেন যাতে প্রত্যেক ব্যক্তির জন্য মাত্র দুই পদক্ষেপ জায়গা নির্ধারণ করা সহজ হয় ফাঁসরের ময়দানের কষ্ট এতই তীব্র হবে যে সেটা মৃত্যুর যন্ত্রণা এবং কবরের শাস্তির চেয়েও কঠিন হবে আনাস ইবনে মালিক রাদালতাল্লা আনহু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন এই দুনিয়ার জীবনে মৃত্যুর চেয়ে ভয়াবহ আর কোনো সময় আসেনি তবে মৃত্যুর পরের জীবন হবে আরও বেশি ভয়াবহ হাসরের ময়দানে মানুষ এতটাই ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে যে মানুষ উদ্ভ্রান্তের মতো আচরণ করবে সেদিন মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণে ঘাম বের হবে যে সেই ঘামে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হবে হাসরের ময়দানে গরম ঘাম এবং দীর্ঘ সময়ের কষ্টে মানুষ অধিষ্ঠ হয়ে যাবে হাসরের ময়দানে এক ব্যক্তির ঘাম আরেক ব্যক্তির মুখ পর্যন্ত পৌঁছে যাবে এক পর্যায়ে মানুষ মহান আল্লাতালার কাছে ফরিয়াদ করে বলবে হে আমাদের রব এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিন এই কষ্ট ভোগ করার চেয়ে আমরা জাহান্নামে যেতেই পছন্দ করব হাসরের ময়দানে সমস্ত নারী এবং পুরুষ নগ্ন দেহে এবং খালি পায়ে উপস্থিত হবে কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকাতে সাহস করবে না কাফেরদের অবস্থা হবে আরও বেশি ভয়াবহ কাফেরদেরকে অপমান এবং লাঞ্ছনার মাধ্যমে হাসরের ময়দানের খুব কাছেই উপস্থিত করা হবে হাসরের ময়দানের ভয়াবহতা দেখে আতঙ্কে কাফেরদের মুখমণ্ডল কালো হয়ে যাবে হাসরের দিন অনেক মানুষের মুখমণ্ডল মলিন এবং কালো হয়ে যাবে এরা হবে কাফের মিথ্যাবাদী এবং অহংকারী বছরের পর বছর যাবৎ মানুষ হাসরের ময়দানে অসহ্য কষ্ট ভোগ করবে তবে এই দীর্ঘ সময়ও মহান আল্লাহ আল্লাতালা হাসরের ময়দানের দিকে দৃষ্টিপাত করবেন না প্রত্যেক ব্যক্তি তার ইমান এবং আমল অনুসারে হাসরের দিনের ধৈর্য অনুভব করবে কাফের এবং মুশরিকদের জন্য হাসরের অর্ধেক দিনও হবে পাঁচশো বছরের মতো দীর্ঘ অন্যদিকে মুমিনদের জন্য সেটা অত্যন্ত সংক্ষিপ্ত মনে হবে যেন সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত এটা লক্ষণীয় যে কাফেররা হাসরের দিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে অন্যদিকে ইমানদারগণ সাধারণ সর্দি জ্বরের মতোই কষ্ট অনুভব করবে আনাস ইবনে মালিক রাদালুতাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লাহাম বলেছেন আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আমার উম্মতের জন্য অপেক্ষা করব, যাতে আমার উম্মত পুলসিরাত পার হতে পারে হাসরের ময়দানে সূর্যমাত্র এক মাইল বা এক গজ দূরে অবস্থান করবে মানুষ তাদের আমল অনুসারে ঘামে নিমজ্জিত হবে এই ঘাম কারো গোড়ালি পর্যন্ত কারো পা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো পেট পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বা কাঁধ পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কারো বা মুখ পর্যন্ত পৌঁছে যাবে হাসরের ময়দানে প্রত্যেকের ঘাম জমিনের সত্যুর গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে যারা নেক আমল করবে তারা সব ধরনের বিপদ থেকে নিরাপদে অবস্থান করবে মহান আল্লাহ আল্লাহতালা সাত ধরনের মানুষকে তার আরসের নিচে স্থান দেবেন সেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সাত ধরনের ব্যক্তিরা হচ্ছেন এক ন্যায়পরায়ণ বাদশাহ অর্থাৎ যে বাদশাহ ন্যায় বিচার করত দুই ইবাদতকারী যুবক অর্থাৎ যে যুবক মহান আল্লা তালার ইবা করে যৌবন কাটিয়েছে তিন মসজিদের সঙ্গে সংযুক্ত ব্যক্তি অর্থাৎ যার হৃদয় সময় মসজিদের প্রতি আকৃষ্ট থাকত চার মহান আল্লাহ ভালোবাসার বন্ধু অর্থাৎ দুইজন ব্যক্তি যারা আল্লা তালার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসত এবং আল্লা তালার সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছিল এবং বিচ্ছিন্ন হয়েছিল পাঁচ গুনাহা থেকে বেঁচে থাকা পুরুষ অর্থাৎ যে পুরুষ সুন্দরী নারীর আহ্বান এড়িয়ে বলতো আমি আল্লাতালাকে ভয় করি ছয় গোপনে দানকারী ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে দান করে যে তার বাম হাতও জানতে পারতো না তার ডানহাত কি দান করেছে সাত নির্জনে আল্লাতলাকে স্মরণকারী অর্থাৎ যে ব্যক্তি নির্জনে মহান আল্লাতালার ভয়ে কান্নাকাটি করত এছাড়াও সেই ব্যক্তি যে ঋণগ্রস্তকে সময় দেয় অথবা ঋণের কিছু অংশ মাফ করে দেয় সেও হাসরের ময়দানে আল্লাতালার আড়সের নিচে অবস্থান করবে হাসরের ময়দানে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরা নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লামের সবচেয়ে নিকটে অবস্থান করবে জাবির রা দেহতালা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন যারা উত্তম চরিত্রের অধিকারী তারা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে নবী করিম সালাল্লাহু আলহিউাল্লাম আরও বলেছেন খারাপ চরিত্রের মানুষ এবং বাচাল প্রকৃতির ব্যক্তিরা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে কিয়ামতের দিন উম্মতে মোহাম্মদীকে ওজুর মাধ্যমে আলাদা করা হবে ওজুর কারণে মুসলিমদের মুখ হাত পা উজ্জ্বল হয়ে যাবে এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সাদাদারি লম্বা করতে চায় সে তা করতে পারে কারণ হাউজে কাউসারে আমি আমার উম্মতকে ওজুর মাধ্যমেই চিনতে পারবো। কিয়ামতের দিন আজান দেওয়া ব্যক্তিরা সবচেয়ে উঁচু ঘাড় বিশিষ্ট হবেন যে সমস্ত ব্যক্তিরা মহান আল্লাতলার সন্তুষ্টির জন্য একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে যে ব্যক্তিরা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল তাদেরকে আরসের ডান পাশে নূরের মিম্বরে বসানো হবে হাসরের ময়দানে এমন কিছু মানুষকে উপস্থিত করা হবে যারা নবী নন কিংবা শহীদও নন ফেরেশ তারা এই সমস্ত মানুষের প্রশংসা করবেন এবং মহান আল্লা তালার রহমত এই মানুষদের উপর বর্ষিত হবে তখন সাহাবায় কেরাম বললেন হে আল্লাহর রাসুল এই ভাগ্যবান কারা তখন বললেন তারা হচ্ছেন সেই ব্যক্তি যারা মহান জন্য একে আল্লাহর মহান আল্লাহতাল কালামের জন্য আত্মীয়তা স্থাপন করত এবং মহান আল্লা তলার সন্তুষ্টির জন্য সম্পর্ক ছিন্ন করত এই মানুষদের চেহারায় নূর চমকাবে এবং তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে হাসরের ময়দানে যখন সবাই ভয়ে কম্পমান অবস্থায় থাকবে তখন এই ব্যক্তিদের কোনো ধরনের দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না পবিত্র কোরআনে মহান আল্লাহতলা বলেছেন জেনে রেখো আল্লাহাতালার অলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরাই ইউনুস আয়াত বাষট্টি যে ব্যক্তি দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ধৈর্য ধারণ করেছিল এবং রাগ নিয়ন্ত্রণ করত কিয়ামতের দিন মহান আল্লাতলা তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন কিয়ামতের দিন মহান আল্লাহতালা এই মানুষদেরকে সমস্ত সৃষ্টির সামনে সম্মানিতভাবে উপস্থাপন করবেন এবং হুডদের মধ্য থেকে যাকে ইচ্ছা বেছে নেওয়ার অধিকার দেবেন দুনিয়াতে যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট বা সমস্যা দূর করত মহান আল্লাহ তালা হাসরের ময়দানে সেই ব্যক্তির কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি ঋণগ্রস্থকে সময় দিত কিংবা ঋণের কিছু অংশ মাফ করে দিত মহান আল্লাতলা সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখেরাতকে সহজ করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখত মহান আল্লাতলা দুনিয়া এবং আখেরাতে সেই ব্যক্তির দোষ গোপন রাখবেন অন্যদিকে যে ব্যক্তি সোনারূপার মালিক হয়ে সোনারূপার জাকাত আদায় করে না কিয়ামতের দিন তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত থাকবে সোনারূপাকে পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করা হবে এরপর সেই গরম পাতগুলি দিয়ে উক্ত ব্যক্তির পাজর কপাল এবং পিঠে দাগ দেওয়া হবে যখন এই পাতগুলি ঠান্ডা হয়ে যাবে তখন আবারও আগুনে গরম করে আবারও দাগ দেওয়া হবে বছরের পর বছর যাবত এই শাস্তি চলমান থাকবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার হাসরের ময়দানের একদিন হবে এই দুনিয়ার হিসেবে পাঁচশত বছর নবী করিম সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি উটের মালিক হয়ে জাকাত আদায় করে না কিয়ামতের দিন সেই ব্যক্তি সমতল ভূমিতে মুখ ধুবড়ে পড়ে যাবে তার উটগুলি বিশাল আকারে উপস্থিত হবে এবং প্রতিটি উট তাকে খুঁট দিয়ে আঘাত করবে এবং কামড় দেবে এইভাবে সারাদিন যাবত এই শাস্তি চলতে থাকবে এইভাবে গরু এবং ছাগলের মালিকেরা যদি জাকাত আদায় না করে তবে কিয়ামতের দিন তাদেরকে সমতল ভূমিতে উল্টো করে ফেলা হবে এবং গরু ও ছাগলগুলি তাদের শিং দিয়ে উক্ত ব্যক্তিকে আঘাত করতে থাকবে এই শাস্তিও একটি দীর্ঘ দিন ধরে চলবে যা দুনিয়ার হিসাবে পাঁচশত বছরের সমান হবে আবুসাইদ খুদ্রি রা দে্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাহিউলাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাতলা তার কুদ্রতি পায়ের নিচের অংশ প্রকাশিত করবেন তখন দুনিয়াতে যারা মহান আল্লা তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লা তালাকে সেজদা করত তাদেরকে মহান আল্লা তালাকে সেজদা করার তাওফিক দেওয়া হবে এবং তারা সেজদায় পড়ে যাবে কিন্তু যে সমস্ত মানুষ লোক দেখানো সেজদা করত তাদের পিঠকে শক্ত তক্তার মতো করে দেওয়া হবে ফলে যখন তারা সেজদা করতে চাইবে তখন তারা মাটিতে পুড়ে যাবে এবং সেজদা করতে পারবে না কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে নিহত ব্যক্তি বলবে হে আমার রব এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল এরপর সেই নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে মহান আল্লা তালার আড়সের উদ্দেশ্যে রওনা দেবে এই হাদিসগুলি থেকে আমরা শিখতে পারি ধৈর্য দয়া গোপনীয়তা রক্ষা এবং জাকাত আদায় করার মতো ইবাদতগুলির গুরুত্ব অপরিসীম অন্য দিকে জাকাত না দেওয়া অহংকার করা বা লোক দেখানো ইবাদত করার পরিণীতি অত্যন্ত ভয়াবহ আমাদের উচিত মহান আল্লাতালার আদেশ নিষেধ মেনে চলা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দুনিয়াতে অন্যায়ভাবে জমি দখলকারী ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের দিন অন্যায়ভাবে জমি দখলকারী ব্যক্তির গলায় সাত জমিন পর্যন্ত সেই জমির অংশ ঝুলিয়ে দেওয়া হবে এটা হবে সেই ব্যক্তির জন্য একটি ভয়াবহ শাস্তি ক্যামতের দিন সুদখোড়দের অবস্থা হবে অত্যন্ত শোচনীয় তাদের অবস্থা এমন হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে ক্যামতের দিন তাদেরকে পিপরার মতো ছোট আকৃতিতে একত্রিত করা হবে তাদেরকে নিদারুণ লাঞ্ছনা এবং অপমানের শিকার হতে হবে সুদখোর মানুষদেরকে জাহান্নামের একটি বিশেষ কক্ষে নিক্ষেপ করা হবে এই বিশেষ কক্ষের নাম হবে বুলাস, সেখানে ভয়ানক আগুন সুদখোড়দের ঘিরে ধরবে এবং তাদেরকে জাহান্নামের পুজ ও রক্ত পান করানো হবে যা তিনতুল খাবা নামে পরিচিত। যে ব্যক্তি দুনিয়াতে যাতে তার হাত গলার সঙ্গে করে বেঁধে দেওয়া হবে উক্ত ব্যক্তির নেকামলি তাকে মুক্তি দিতে সক্ষম হবে অন্যথায় তার গুনাহ তাকে ধ্বংস করে দেবে অঙ্গিকার ভঙ্গকারীদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে এবং তাদের পিঠে অঙ্গিকার ভঙ্গের পরিমাণ অনুসারে ছোট বড় পতাকা লাগানো হবে এটাই হবে তাদের অঙ্গিকার ভঙ্গের জন্য একটি প্রকাশ্য শাস্তি যে ব্যক্তির দুইজন স্ত্রী ছিল কিন্তু সে তাদের মধ্যে ন্যায় বিচার করেনি কিয়ামতের দিন তার অর্ধেক শরীরকে ঝুলিয়ে রাখা হবে এটা হবে তার অবিচারের শাস্তি অন্যায়ভাবে জুলুমকারী ব্যক্তিরা কিয়ামতের দিন পক্কা ঘাতগ্রস্ত হবে এবং হাসরের ময়দানে অন্ধকারে নিমজ্জিত থাকবে চোর তার চুরি করা মাল নিজের কাঁধে বহন করে নিয়ে আসবে নবী করিম সাল্লু আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে বিনা কারণে দান ভিক্ষা করে বেড়াত কিয়ামতের দিন তার মুখে গোস্তের টুকরাও থাকবে না যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করত কিয়ামতের দিন মহান আল্লাতালা তাকে এমন এক স্থানে উপস্থিত করবেন যে সমস্ত সৃষ্টি তাকে ধিকার জানাবে যে ব্যক্তি নিজের গোলামের উপর ব্যবিচারের মিথ্যা অপবাদ দিয়েছিল তাকে হাসুরের ময়দানে অসফের শাস্তি দেওয়া হবে এই কসফ হচ্ছে এমন একটি শাস্তি যা আশিটি ব্যত্রাঘাতের সমান তিন ধরনের মানুষের সঙ্গে মহান আল্লাতলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকে এক বিন্দু পরিমাণও দয়া করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হবে এই তিন ধরনের ব্যক্তিরা হচ্ছেন এক বশত অহংকারবশত টাকনুরীচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী ব্যক্তি দুই অনুগ্রহ করার পর সেটা নিয়ে খোটা দান করা ব্যক্তি তিন মিথ্যা কসম খেয়ে জিনিসপত্র বিক্রয়কারী মুসলিম শরীফে আরও তিন ধরনের ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যাদের সঙ্গে কিয়ামতের দিন মহান আল্লাতলা কথা বলবেন না এবং তাদেরকে বিন্দুমাত্র দয়া করবেন না তারা হচ্ছে এক বৃদ্ধ ব্যবিচারী দুই মিথ্যা দাবিদার বাদশাহ এবং তিন অহংকারী ফকির নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাতলা তিন ধরনের মানুষদেরকে সামান্য পরিমাণ দয়া করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা হবে প্রথমত সেই ব্যক্তি যারা মরুভূমিতে প্রয়োজনের অতিরিক্ত পানি জমা করে রাখে এবং কোনো মুসাফিরকে সেই পানি দিতে অস্বীকার করে অথচ অন্য কোথাও পানি পাওয়া যায় না দ্বিতীয়ত যে ব্যক্তি কোনো মাল বিক্রি করার সময় মহান আল্লাতাল নামে মিথ্যা কসম খেয়ে বলে আমি এত দাম দিয়ে এই মাল কিনেছি এর ফলে সেই ক্রেতা এটাকে সত্য মনে করে এবং ক্রয় করে কিন্তু বাস্তবে সেই বিক্রেতা সেই দামে এই মাল কেনে নাই তৃতীয়ত সেই ব্যক্তি যারা শুধুমাত্র দুনিয়ার লাভের জন্য শাসকের কাছে আনুগত্য করে এবং শাসক যদি তাকে সুবিধা দেয় তবে সে আনুগত্য করে আর যদি না দেয় তবে সে বিশ্বাসঘাতকতা করে আরেকটি হাদিসে নবী করিম সাল্লু আল্লাহ বলেছেন কেমতের দিন মহান আল্লাতালা তিন ধরনের মানুষকে তিরস্কার করবেন প্রথমত পিতামাতার মাতার অবাধ্য সন্তান দ্বিতীয়ত যেই নারী পুরুষের মতো সাজগোজ করে এবং পুরুষের বৈশিষ্ট্য গ্রহণ করে তৃতীয়ত সেই ব্যক্তি যার স্ত্রী অপর পুরুষের সামনে বেপর্দাভাবে চলাফেরা করে এবং তার মধ্যে কোনো লজ্জা বা অনুভূতি নেই আবু সাঈদ ক্ষুদ্রি রাদালতালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন ফেরেস্তা ঘোষণা করে বলবেন সমস্ত মানুষ নিজের উপাস্যের অনুসরণ করুক তখন ইমানদার ব্যক্তিগণ ছাড়া অন্যান্য উপাস্যের পূজারীরা সবাই জাহান্নামে চলে যাবে কারণ তাদের উপাস্যরা জাহান নামেই থাকবে শুধুমাত্র নেককার এবং গুনহাগার মুসলিমরাই অবশিষ্ট থাকবে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষও সেখানে অবস্থান করবে যারা মহান আল্লাতালার ইবাদত করত প্রথমে ইহুদি সম্প্রদায়ের মানুষদেরকে ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাতাল পুত্র পুজাইর সালামের ইবাদত করতাম তখন মহান আল্লাতলা বলবেন তোমরা মিথ্যাবাদী তালার কোনো স্ত্রী নেই তার কোনো সন্তান নেই এখন বলো তোমরা কী চাও ইহুদিরা বলবে হে আমাদের রব আমরা প্রচণ্ড পিপাসায় কাতর আমরা পানিপান করতে চাই তখন তাদের ইশারা করে বলা হবে যাও পানি পান কর কিন্তু তাদেরকে জাহান্নামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে জাহান্নামে তাদেরকে গরম রক্ত এবং পুজ পান করানো হবে এরপর তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে এরপর খ্রিস্টানদের ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লা তালার পুত্র যীশু খ্রিস্টের ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী নেই তার কোনো পুত্র নেই এখন তোমরা কি চাও তারা বলবে হে আমাদের রব আমরা প্রচণ্ড পিপাসায় কাতর আমরা পানি পান করতে চাই তাদেরকেও জাহার্নামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদেরকেও গরম রক্ত এবং পুজ পান করানো হবে এবং এদেরকেও আগুনে নিক্ষেপ করা হবে এইভাবে অন্যান্য মুশরিক এবং কাফের রাও যাহার নামে নিক্ষিপ্ত হবে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহতালার ইবাদী ইমানদারগণ অবশিষ্ট থাকবে তখন মহান আল্লাতালা এমন এক রূপে ইমানদারগণের সামনে আসবেন যে ইমানদারগণ মহান আল্লাতলাকে চিনতে পারবে না তখন মহান আল্লাতলা বলবেন সবাই নিজের উপাস্যের কাছে চলে গেছে তোমরা কিসের জন্য এখানে অপেক্ষা করছ তখন ইমানদারগণ বলবেন আমরা দুনিয়াতে কখনোই মুশ্রিকদের অনুসরণ করিনি আজ আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করব তখন মহান আল্লাহতালা মুমিনদের উদ্দেশ্য করে বলবেন আমিই তোমাদের রব মুমিনরা উত্তরে বলবে হে আমাদের রব আমরা কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে পানাহা চাই আমরা আপনার সঙ্গে কাউকে শরিক করিনি এরপর মহান আল্লাতালা তাদেরকে প্রশ্ন করবেন তোমরা কি তোমাদের রবের এমন কোনো নিদর্শন জানো যার মাধ্যমে তোমরা তাকে চিনতে পারবে তখন মুমিনরা উত্তর দিবেন আমরা এই ব্যাপারে অবগত রয়েছি তখন মহান আল্লা তাল্লা তার নিজের নূরকে প্রকাশ করে দেবেন যারা দুনিয়াতে মহান আল্লা তাল্লাহার সন্তুষ্টির জন্য সেজদা করত তারা মহান আল্লা তাল্লাকে সেজদা করবে কিন্তু যারা লোক দেখানো সেজদা করত তারা সেজদা করতে সমর্থ হবে না তারা সেজদা করতে চাইবে কিন্তু সেষদা করতে পারবে না এরপর ইমানদার ব্যক্তিগণ শেষদা থেকে মাথা উঠিয়ে মহান আল্লাতলাকে সেই রূপে দেখতে পাবে যে রূপে তারা প্রথমবার দেখেছিল মহান আল্লাতলা আবারও বলবেন আমিই তোমাদের রব এবার মুমিনরা জবাব দেবে হে মহান আল্লাতলা আপনিই আমাদের রব যারা দুনিয়াতে সলাৎ আদায় করত ইয়ামতের দিন এই সলাৎ তাদের জন্য নূর প্রমাণ এবং মুক্তির মাধ্যম হবে কিন্তু যারা সলাৎ আদায় করত না তাদের জন্য নূর প্রমাণ বা মুক্তি থাকবে না বরং তাদের অবস্থা হবে নমরুদ ফেরাউন কারুন এবং হামানের মতো হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ নবীর সঙ্গে অবস্থান করবে এর মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের সঙ্গে অবস্থান করবে কিয়ামতের দিন প্রত্যেক নবীর জন্য নূরের একটি মিনার থাকবে অপর দিকে। নবিকুলের শিরোমণি নবী করিম সালু আল্য়াসালামের জন্য সর্বোচ্চ মিনার স্থাপন করা হবে। আনহু থেকে বর্ণিত নবীকারিম সাল্ল আলহিউ কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব আমি এই কথা গর্বের সাথে বলছি না বরং সত্য প্রকাশের জন্য বলছি আমার হাতে থাকবে ইমানের পতাকা সেই দিন আদম সালাম থেকে শুরু করে আমার আগ পর্যন্ত যত নবী এসেছেন তারা সবাই আমার পতাকার নিচে অবস্থান করবেন হাসরের ময়দান ইমানদারদের জন্য উদ্বেগ বা কষ্টের হবে না বরং সেদিন ফেরেশ তারা ইমানদার ব্যক্তিদের বলবেন এটাই সেই দিন যে দিনের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল ইমানদার ব্যক্তিদেরকে আশ্বস্ত করার জন্য হাসরের মাঠেই তাদেরকে জান্নার দেখানো হবে ইমানদার ব্যক্তিগণের চেহারা উজ্জ্বল হবে এবং তারা আনন্দিত অবস্থায় থাকবে তাদের জন্য নূরের মেঘমালা স্থাপন করা হবে সেই দিনটা ইমানদার ব্যক্তিদের জন্য মোটেও ধীর মনে হবে না বরং মুহূর্তের মতো সংক্ষিপ্ত মনে হবে মহাবিচার শুরু হওয়ার পূর্বে আকাশ বিদীর্ণ হবে এবং পরিবেশে মেঘমালা ছড়িয়ে পড়বে মহান আল্লাতলা ফেরেস্তাদের একটি বিশাল বাহিনী নিয়ে হাসরের ময়দানে অবতরণ করবেন জন ফেরেস্তা মহান আল্লাহতালার কুদরতী সিংহাসন বহন করবেন অসংখ্য ফেরেস্তা সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে নবী করিম সালাল্লাহ আল্লাহাল্লাম নিজের উম্মতের জন্য সাক্ষ্য দেবেন এবং সুপারিশ করবেন অন্যান্য নবীগণ মহান আল্লাতালার বাণী তার উম্মতের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সাক্ষ্য দেবেন যদি সেই নবীদের উম্মত নবীদেরকে মিথ্যাবাদী বলার চেষ্টা করে তবে মুসলিমগণ সাক্ষ্য দিয়ে বলবেন হে আমাদের রব অমুক মিথ্যা সাক্ষ্য দিচ্ছে অমুক নবী মিথ্যাবাদী নন তিনি সত্যই আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন আবুসাইদ খুদ্রি রাদালহতলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন কিয়ামতের দিন নূহ আলাহিউসাল্লামকে ডাকা হবে তিনি বলবেন হে আমার রব আপনার গোলাম হাজির মহান আল্লাতলা বলবেন হে নূহ তুমি কি তোমার জাতিকে আমার পথে আহ্বান করেছিলে তখন নূহ আলাহিউ বলবেন হে আমার রব আমি আমার জাতিকে বছরের পর বছর যাবত আহ্বান করেছিলাম এরপর নূহ আলাহিউর উম্মতকে জিজ্ঞাসা করা হবে নুহ কি তোমাদের আল্লা তাল্লাহার পথে আহ্বান করেছিল তারা বলবে নুহ আমাদেরকে সতর্ক করে নাই তখন মহান আল্লাহতাল নূহ সালামকে বলবেন হে নুহ তুমি যে তোমার জাতিকে সতর্ক করেছিলে এই ব্যাপারে তোমার কি কোনো সাক্ষী আছে নুহ আল্লাহিউসাল্লাম বলবেন হে আমার রব মুহাম্মদ সালাহু আলাহাসাল্লাম এবং তার উম্মতটা হচ্ছে আমার সাক্ষী এরপর উম্মতে মোহাম্মদিরা সাক্ষ্য দেবে নুহ সালাম। অবশ্যই তার উম্মতকে জাহান নামের ব্যাপারে সতর্ক করেছিলেন এছাড়া ফেরেস্তাগণ নবীগণ অলিগণ সৎকর্মশীল লোকেরা এবং শহীদগণও মহান আল্লাতলার আদালতে সাক্ষ্য দেবেন সেদিন পৃথিবী মহান আল্লাহাতলার নূরের মাধ্যমে আলোকিত হবে প্রত্যেকের আমল নামা উপস্থাপন করা হবে এবং মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে দেওয়া হবে কিরামান কাতিবিন ফেরেস্তারা যারা মানুষের আমল নামা লিপিবদ্ধ করেছেন তাদের দ্বারা প্রস্তুতকৃত আমল নামা মানুষের কর্মের সাক্ষ্য দেবে যখন সমস্ত কাফের যাহান নামের কিনারায় পৌঁছে যাবে তখন তাদের চোখ কান এবং শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে তারা দুনিয়াতে কি কি অপকর্ম করত তখন কাফেররা তাদের চামড়াকে বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ উত্তরে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গসমূহ বলবে আমাদেরকে সেই সত্তা কথা বলার শক্তি দিয়েছেন যিনি সমস্ত কিছুকে কথা বলার ক্ষমতা দান করতে সক্ষম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে আনাস ইবনে মালিক রাদাল আনহু বলেছেন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আল্লাহিবাসাল্লামের সঙ্গেই ছিলাম হঠাৎ তিনি মুচকি হেসে আমাদেরকে দেখলেন এবং বললেন তোমরা কি জানো আমি কেন হাসলাম আমরা উত্তরে বললাম এটা আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুলি ভালো জানেন তখন নবে করিম সাল্লু আল্লাহ বললেন কিয়ামতের দিন বান্দার সাথে তার রবের কথাবার্তা শুনে আমি হেসেছি বান্দা মহান আল্লাতলাকে বলবে হে আমার রব আপনি ওয়াদা করেছিলেন আপনি জুলুম করবেন না মহান আল্লাতলা বলবেন অবশ্যই তোমার রবের ওয়াদা সত্য তখন বান্দা বলবে হে আমার রব আমার বিরুদ্ধে অন্নকার সাক্ষ্য আমি গ্রহণযোগ্য মনে করি না শুধুমাত্র আমার নিজের অঙ্গপ্রতঙ্গের সাক্ষ্য ছাড়া তখন মহান আল্লা তালা বলবেন আজ তোমার অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং কিরামান কাতিবিনের ফেরেস্তারাও সাক্ষ্য দেবে এরপর মহান আল্লাতালা সেই বান্দার মুখে মোহর লাগিয়ে দেবেন এবং তার অঙ্গগুলিকে কথা বলার আদেশ দেবেন তখন সেই বান্দার সমস্ত অঙ্গপ্রতঙ্গ তার কৃতকর্মের সাক্ষ্য দেবে এরপর বান্দাকে আবারও কথা বলার অনুমতি দেওয়া হবে এবং সে তার অঙ্গগুলিকে বলবে তোমরা ধ্বংস হও আমি তো শুধুমাত্র তোমাদের জন্যই লড়াই করছি যাতে তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারো সেই দিন মানুষের অঙ্গগুলির মধ্যে সর্বপ্রথম সাক্ষ্য দেবে কিয়ামতের দিন মুয়াজ্জিনের আজান শোনা ব্যক্তি পাথর বৃক্ষ সবাই সাক্ষ্য দেবে এমন কি যে সমস্ত আঙ্গুলে তাজবিহ গণনা করা হতো সেই সমস্ত আঙ্গুলগুলিও মানুষের পক্ষে সাক্ষ্য দেবে এই জন্যই নবী করিম সাল্লু আলহিউালাম বলেছেন তোমরা বেশি বেশি জিকির করবে এবং আঙ্গুলে গণনা করবে কারণ কিয়ামতের দিন এই সমস্ত আঙ্গুল তোমাদের পক্ষে সাক্ষ্য দেবে আবদুল্লাহ ইবনে ওমর রাদাল আনহু বলেন যে ব্যক্তি কোনো পাথর বা বৃক্ষকে সেজদা করবে কিয়ামতের দিন সেই পাথর বা বৃক্ষ মহান আল্লাতালার কাছে সাক্ষ্য দেবে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবী ভেতরের সমস্ত ঘটনা প্রকাশ করে দেবে সাহাবায়ে কিরাম জানতে চাইলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম পৃথিবী কী ধরনের সংবাদ প্রকাশ করবে নবী করিম সাল্লাল্লাল্লাহ আলহিউাল্লাম উত্তরে বললেন পৃথিবী সাক্ষ্য দেবে পুরুষ বা নারী তার বুকে কি কি আমল করেছে সে বলবে অমুক দিন অমুক ব্যক্তি বা অমুক নারী অমুক কাজে লিপ্ত হয়েছিল এইভাবে কিয়ামতের দিন সমস্ত কিছুই সাক্ষ্য দেবে এবং কোনো অপরাধী মহান আল্লাতালার আদালত থেকে পালাতে সক্ষম হবে না কিয়ামতের দিন মহান আল্লাতালা হাজরে আসওয়াতকে এমনভাবে উঠাবেন যে হাজরে আসোয়াদের দুইটি চক্ষু থাকবে এবং একটি জিহা দান করা হবে এই জিহভার মাধ্যমে সে কথা বলতে সক্ষম হবে। হাজরে যারা ইমান দেবে বা যারা তাকে স্পর্শ করেছিল তাদের পক্ষে সাক্ষ্য দেবে মহান আল্লাহ তালার আদালতে প্রত্যেক ছোট বড় ব্যক্তিকেই জবাবদিহিতা করতে হবে প্রত্যেক মানুষকে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যারা বাদশাহ ছিল তাদেরকে তাদের রাজ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে পুরুষদেরকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে নারী তার স্বামী এবং সন্তানদের দেখাশোনা করে তাকে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যে সমস্ত গোলাম বা কর্মচারী তার মালিকের সম্পদের দায়িত্বে ছিল তাদেরকেও সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিন মহান আল্লাহতালা সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলবেন হে ফেরিস্তাগণ এই মুশ্রিকরা কি তোমাদের আনুগত্য করত ফ্রেস্তারা বলবেন হে আমাদের রব এই মুশরিকরা জিনদের আনুগত্য করত এবং বেশিরভাগ মুশরিক জিনদের সেজদা করত তখন জিনরা ফরিয়াদ করে বলবে হে আমাদের রব আপনি রহম করুন আমরা কখনোই এই মুশরিকদের বলিনি তোমরা আমাদের সেজদা কর তখন মহান আল্লা তালা বলবেন এখন তোমরা সেই আগুনের স্বাদ গ্রহণ করবে যা এতদিন তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে फेरसता ईशा आलामेसाइबने आनुगत्य करते तक ईशा इबने मारियम आलासल्लम हेर रब आनी रहम करतम तब आपनी अवश्य भय करी जहान नाम भय करी हेर रबी जी के শুধুমাত্র সেই সমস্ত কথাই বলেছিলাম যে কথা বলার অনুমতি আপনি আমাকে দিয়েছিলেন আমি তাদেরকে আপনার পথে আহ্বান করেছি কিয়ামতের দিন মহান আল্লাহ তালা মুশরিক এবং তার উপাস একত্রিত করবেন উপাস্যদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি আমার বান্দাদের শেষদা করতে বলেছিলে নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল তারা উত্তরে বলবে হে আমার রব আমরা তো মাটির মূর্তি ছিলাম মাত্র আমরা কিভাবে তাদের পথভ্রষ্ট করতে পারি তারা নিজেরাই আমাদের আনুগত্য করেছিল এরপর মহান আল্লাতলা জিনদের উদ্দেশ্য করে বলবেন হে জিন সম্প্রদায় তোমরা কি মানুষদের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছিলে জিনদের মধ্যে যারা মানুষের সঙ্গে ছিল তারা বলবে হে আমাদের রব আমাদের রহম করুন আমরা ভুল করেছি তখন মহান আল্লা তালা বলবেন তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে महान आल्ला बान्दा के बैन हे अमुक व्यक्ति तुम्हें दुनिया सम्मानित करतृत दान सुंदर स्त्री दिए घोड़ा और उटर मत बाहन दिए तक से बंदा बोल हे रब आपनी समस्त किचुई दान कर महान आल्ला तुम्हें कि दुनिया कर बंदा बोल हे हमार रब हमें रहम कर आनुगत्य करतम আপনার রাসুলের আনুগত্য করতাম আমি সলাৎ আদায় করেছি আমি সিয়াম সাধনা করেছি আমি দান করেছি আমি ইয়াতিমের সম্পদ দখল করিনি এইভাবে সে নিজের ভালো গুণগুলিকে মহান আল্লাহতালার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে মহান আল্লাতালা তখন বলবেন আমি তোমার বিরুদ্ধে সাক্ষী হাজির করব বান্দা তখন মনে মনে চিন্তা করবে আমার বিরুদ্ধে কেই বা সাক্ষ্য দেবে তখন মহান আল্লাহতালা সেই বান্দার মুখে মোহর মেরে দেবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কথা বলার আদেশ দেবেন সঙ্গে সঙ্গে সেই বান্দার হাত পা চামড়া মাংস এবং হাড় সবাই সাক্ষ্য দিতে শুরু করবে সবাই এমনভাবে সাক্ষ্য দেবে যে বান্দার কোনো অজুহাত অবশিষ্ট থাকবে না মুনাফিক ব্যক্তিদের উপর মহান আল্লাতলা অত্যন্ত রাগান্বিত হবেন কাফের এবং মুশরিকরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহান আল্লাতালার আদালতে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করতে চাইবে কিন্তু মানুষের সঙ্গে ফেরেজ তারা সাক্ষ্য দিয়ে বলবে হ্যাঁ আমার রব এই ব্যক্তির আমল নামা আমার কাছে লিখিত অবস্থায় আছে তখন মহান আল্লাতালা সেই লিখিত আমল আদালতে হাজির করতে বলবেন এরপর এই সমস্ত ব্যক্তিকে যাহার নামে নিক্ষেপ করা হবে হাসরের ময়দানে নবী রাসুলগণকে একটি করে হাউজ দান করা হবে এই হাউজের পানি থেকে তাদের উম্মতরা পানি পান করবে হাউজে কাউসারের পানি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম নিজে পান করবেন একদিন একজন ব্যক্তি নবী করিম সাল্লাহু আল্হি আসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম এই হাউজে কউসার কেমন হবে নবী করিম সাল্লু উত্তরে বললেন এই হাউজের এক প্রান্ত ইয়েমেনের রাজধানী থেকে বসরা পর্যন্ত দূরত্বের সমান হবে মহান আল্লাহ আল্লাহতালা এই হাউস থেকে একটি নহর প্রবাহিত করবেন যার উৎস সম্পর্কে কোনো মানুষ জানে না নবী করিম সাল্লু আলাহিউ আরও বললেন এই হাউজের পাশে ফকির এবং মুহাজির ব্যক্তিদের ভিড় হবে এবং যারা মহান আল্লাহ তালা রাস্তায় শহীদ হয়েছেন তারাও এই হাউসের আশেপাশেই থাকবেন আমি আশা করছি মহান আল্লাহ সেই নহরটিকে আমার নিকটে দেবেন যাতে আমি সর্বপ্রথম সেই হাউজ থেকে পানি পান করতে পারি সাওবান রাদালতলা আহু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন আমার হাউজে সর্বপ্রথম যারা আসবে তারা হবে ফকির এবং মুহাজির যাদের পরনে ময়লা কাপড় থাকবে যারা ধনী মহিলাদের বিবাহ করার সামর্থ্য রাখে না হাউজে কাউসারের পানি হবে কস্তুরির চেয়েও সুগন্ধযুক্ত মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠাণ্ডা এবং দুধের চেয়েও সাদা যে ব্যক্তি একবার এই পানি পান করবে সে আর কখনোই পিপাসার্থ হবে না আর যে ব্যক্তি এই পানি থেকে বঞ্চিত হবে তার মুখমণ্ডল কখনো উজ্জ্বল হবে না এই হাউজে কাউসারে আউসারে সোনা এবং রুপার তৈরি পেয়ালা থাকবে যার সংখ্যা হবে আকাশের নক্ষত্রের মতোই অগণিত এই হাউজের এক প্রান্ত মদিনা থেকে ওমানের মধ্যবর্তী দূরত্বের সমান যা প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নবী করিম সাল্লু আলহিউাল্লাম বলেছেন কসম সেই সত্তার যার হাতে আমার জীবন আমি হাউস থেকে অমুসলিমদের এমনভাবে দূরে সরিয়ে দেব যেমন একজন উটের মালিক অন্যান্য উটগুলিকে দূরে সরিয়ে দেয় জিজ্ঞাসা করা হলো। আল্লা রাসুল সাল্লাহু আলহিউ নিম উত্তরে বললেন। যখন তোমরা আমার কাছে অন্য কোন উম্মতের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকবে না আবু হুরায়রা রাদালু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাহিওয়াসাল্লাম বলেছেন আমি হাউজে কাউসারের উপর দাঁড়িয়ে থাকবো তখন একদল মানুষ আমার সামনে আসবে আমি তাদেরকে চিনতে পারবো যে এরাই আমার উম্মত তখন আমার এবং তাদের মাঝে একজন ব্যক্তি আবির্ভূত হবে সে হবে মহান আল্লাতাল একজন ফেরিস্তা সে ওই দলকে বলবে তোমরা সকলেই আমার সঙ্গে যাবে আমি জিজ্ঞাসা করবো তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ সে বলবে আমি এদেরকে জাহান নামে নিয়ে যাব আমি জিজ্ঞাসা করবো এদের অপরাধ কি সে উত্তর দেবে আপনার পর তারা দিন ইসলাম থেকে সরে গিয়েছিল এরপর আরেক দল উপস্থিত হবে এমনকি আমি তাদেরকেও চিনতে পারবো। তখন আমার এবং তাদের মধ্যে আরও একজন ব্যক্তি উপস্থিত হয়ে বলবে হে দল তোমরা আমার সঙ্গে চলো তখন ওই ব্যক্তি তাদেরকে হাউসে কাউসার থেকে সরিয়ে নেবে আমি বলবো, এদেরকে নিয়ে কোথায় যাচ্ছ তখন সে বলবে মহান আল্লাতালার কসম আমি এদেরকে নিয়ে জাহান্নামে যাব আমি জিজ্ঞাসা করবো এদের অপরাধ কি সে বলবে এই লোকেরা আপনার পর ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল মিথ্যাবাদী এবং জালিম শাসকদেরকেও হাউজে কাউসার থেকে বঞ্চিত করা হবে হাসরে দীর্ঘ সময় যাবত ক্ষুদা তৃষ্ণা তীব্র গরম এবং দুর্গন্ধযুক্ত ঘামের কারণে ক্লান্ত হয়ে লোকেরা বারবার নবী রাসুলগণের কাছে ফরিয়াত করে বলবে তারা যেন মহান আল্লা তলার কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করেন সকল নবীরগণ সুপারিশ করতে অস্বীকার করবে সর্বশেষে নবী করিম সালাল্লাহু আল্হিউসাল্লামের সম্মুখে মানুষজন উপস্থিত হয়ে বলবে হে আল্লা রাসুল সালাল্লাহু আল্লাহ আপনি মহান আল্লাহ সুপারিশ করুন তিনি যেন হিসাব নিকাশ শুরু করেন বলেছেন কিয়ামতের দিন আমাদেরকে এই কষ্ট থেকে অবশ্যই মুক্তি পেতে হবে তখন লোকেরা আদম সালামের কাছে এসে বলবে মহান আল্লাহতালাহ আপনাকে তার কুদ্রতি হাতে সৃষ্টি করেছেন ফেরেশ তারা আপনাকে সেজদা করেছেন आज आपनी रबेट दरबारे सुपारिश कर हिसाब निकाश शुरू करें और कष्ट मुक्ति दें तक आदम आलाहिवाम सुपारिश करतम व्यक्ति नई तुमरा नूह आल्हीसलमर का जाओं महान आल्ला प्रथम रसुल एरपर लोक नूह आल्हीसलमर का उपस्थित होंब आज तुम्हारे कोबना तुमरा इब्राहिम आलाहिस्सलम का जाओ এরপর লোকেরা ইব্রাহিম সালামের কাছে আসবে তিনিও বলবেন আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না তোমরা মুসা সালামের কাছে যাও মহান তাকে দুনিয়ায় সরাসরি কালামের মাধ্যমে সম্মানিত করেছেন। এরপর লোকেরা সালামের কাছে যাবে তিনিও বলবেন আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না তোমরা ঈশা সালামের কাছে যাও লোকেরা তখন ঈশা সালামের নিকটে উপস্থিত হবে ঈশা সালাম বলবেন আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারবো না তোমরা মুহাম্মদ সাল্লাহু আল্লাহামের দরবারে উপস্থিত হও অবশেষে লোকেরা মুহম্মদ সাল্লাহু আলাহি আসাল্লামের দরবারে উপস্থিত হবে নবী করিম সাল্লাহু আল্লাহ মহান আল্লাহ তালার দরবারে সুপারিশের অনুমতি চাইবেন এবং মহান আল্লাতালার সিজদায় পড়ে যাবেন এই সিজদায় কত সময় অতিবাহিত হবে সেটা একমাত্র মহান আল্লা তালাই ভালো জানেন এরপর মহান আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ তোমার আবেদন মঞ্জুর করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তখন নবী করিম সালাল্লাহ আলাহিউলাম মহান আল্লাতালার প্রশংসা করবেন এবং মানুষের জন্য সুপারিশ করবেন এই মহান সুপারিশের ফলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং প্রথমে উম্মতে মুহাম্মদিয়ার উনপঞ্চাশ লক্ষ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সোবাহান এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাহিউয়া সাল্লামের সুপারিশে জবাইরু ইমান অর্থাৎ সম্পূর্ণ জান্নাতে যাবে নবী করিম সালালু আলাহি ওয়াসালামের পর অন্যান্য সকল নবী ফেরেশা অলিয়া উলিয়া শহীদগণ এবং নেককার ব্যক্তিরাও সুপারিশ করতে পারবেন একজন শহীদ সত্তর জন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে ইমানদাররা তাদের পরিচিত ব্যক্তিদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে রোজা কোরআন সুরা বাকারা সুরা আল ইমরান সুরা মূলকো তাদের পাঠকদের জন্য সুপারিশ করবে এমনকি নেক সন্তানরাও তাদের পিতা পিতামাতার জন্য সুপারিশ করবে নবী করিম সালাল্লাহু আল্লাহ সাল্লামের সুপারিশে এত বেশি পরিমাণ মানুষ জান্নাতে যাবে যে জান্নাতের মূল বাসিন্দারাই হবে উম্মতে মোহাম্মদিয়া সুবহানাল্লাহ। তবে নবী করিম সালাল্লাহ আলাহাম শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তির জন্যই সুপারিশ করবেন যারা মৃত্যুর সময় পর্যন্ত উপর অটল ছিল। মনে রাখতে হবে, মহান অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না কিয়ামতের দিন নাফরমান বান্দারা সীমাহীন শাস্তি এবং যন্ত্রণা ভোগ করবে এই সময় অভিশপ্ত শয়তান তাদেরকে নিজের দিকে আহ্বান করবে তখন সবাই এটা আশা করবে যে শয়তান নিশ্চয়ই তদ্বিরের মাধ্যমে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে কারণ তারা তো দুনিয়ার জীবনে এই শয়তানের আনুগত্য করেছিল শয়তান তখন দাঁড়িয়ে ঘোষণা করবে মহান আল্লাহ আল্লাহতালার সমস্ত ঘোষণায় ছিল নির্ভুল এবং সত্য আসলে আমি ছিলাম তোমাদের এবং তোমাদের পিতা আদমের শত্রু কিন্তু তোমরা আমাকে কখনো দেখো আমি শুধুমাত্র তোমাদের মনে কুমন্ত্রণা দিতাম শক্তি প্রয়োগের মাধ্যমে আমি তোমাদের কখনোই আমার আনুগত্য করতে বাধ্য করিনি আমার কুমন্ত্রণাকে সত্য মনে করে তোমরা আমার পূজা করেছ আজ আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না তোমরা ধিক্কার দাও নিজেকে ঘৃণা করো নিজেকে আর একটা কথা সুস্পষ্টভাবে জেনে রাখো তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা আমার আগেও ছিল না এবং এখনও নেই শয়তানের এই ভাষণ শুনে সবাই শয়তানকে অভিশাপ দেবে এবং সবাই চেষ্টা করবে একে উপরের উপর দোষ চাপিয়ে বিপদ থেকে উদ্ধার পেতে কিন্তু এই সমস্ত কৌশল সেখানে কোনো কাজেই আসবে না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 डियो अवश्य कमेंट करा सबाई भलोस्केंसैकुम